পঞ্চমধ্যায় জয় জয় ভক্তিপ্রিয় প্রভু বিশ্বম্ভর ধ্বজ বজরাঙ্কুশপদ মহামহেশ্বর হেন মতে আছে প্রভু জগন্নাথ ঘরে অলক্ষিতে বহুবিধ সপ্রকাশ করে এক দিন বলে মিশ্র পুর আমার পুস্তক আনো বাপ বিশ্বম্বর বাপেরও বচন শুনি ঘরে ধায়া যায় রুনু ঝুনু করিয়ে নূপুর বাজে প্রায় মিশ্র বলে কোথা শুনি নূপুরের ধনী চতুর্দিকে চায় দুই ব্রাহ্মণ ব্রাহ্মণী আমার পুত্রের পায়ে নাহিক নূপুর কোথায় বাজিল বাদ্য নুপুরও মধুর কি অদ্ভুত দুই জনে মনে মনে গনে বচন নাশ ফুরে দুই জনের ও বদনে পুঁথি দিয়া প্রভু চলিলেন খেলাইতে আর অদ্ভুত দেখে গিয়া গৃহেরও মাঝেতে সব গৃহে দেখে অপরূপ পদচিহ্ন ধ্বজ বজর অঙ্কুশ পতাকি ভিন্ন আনন্দিত ধরে দেখি অপূর্ব চরণ দোহে হইলা পুলকিত সজল নয়ন, সজলনয়ন দেখি দোহে করে নমস্কার বলে নিস্তারিনু সুন বিশ্বরূপের জননী ঘৃত পরমান্ন রান্ধ আপনি ঘরে যে আছেন দামোদর সালগ্রাম পঞ্চগব্যে সকালে করামতারে স্নান বুঝিলাম দেহ ঘরে বলেন আপনি অতএব শুনিলাম নূপুরের ধনী এই মতো দুইজনে পরম হরিষে শালগ্রাম পূজা করে প্রভু মনে হাসে আর এক কথা শুনো পরম অদ্ভুত যে রঙ্গ করিলা প্রভু জগন্নাথ সুত পরম সুকৃতি এক তৈর্থিক ব্রাহ্মণ কৃষ্ণের উদ্দেশ্যে করে তীর্থ পর্যটন সরোক্ষ্বর গোপাল মন্ত্রের করে উপাসন গোপাল নৈবেদ্য বিনা না করে ভোজন দুই ভাগ্যবান তীর্থ ভূমিতে ভ্রমিতে আশিয়া মিলিলা বিপ্র প্রভুর বাড়িতে কণ্ঠে বাল ভূষণ শালগ্রাম পরম ব্রহ্মণ্য তেজ অতি অনুপম নিরবধি মুখে বিপ্র কৃষ্ণ কৃষ্ণ বলে অন্তরে গোবিন্দ রসে দুই চক্ষু ঢুলে দেখি জগন্নাথ মিশ্র তেজসেদাহার সম্ভ্রমে উঠিয়া করিলেন নমস্কার অতিথি বাবার ধর্ম যেনমতে হয় সব করিলেন জগন্নাথ মহাশয় আপনে করিয়াতান পাদ প্রখ্যালন বসিতে দিলে নানি উত্তম আসন সুস্থ হই বসিলেন যদি বিপ্রবর তবে তানে মিশ্র জিজ্ঞাসেন কোথা ঘর বিপ্র বিপ্রবলে আমি উদাসীন বেশান্তরী চিত্তেরও বিক্ষেপে মাত্র পর্যটন করি প্রণতি করিয়া মিশ্র বলে নবচন, জগতের ভাগ্যে সে তোমার পর্যটন বিশেষত আজি আমার পরম সৌভাগ্য আজ্ঞা দেহ রন্ধনের করি গিয়া কার্য বিপ্রবলে কর মিশ্র যে ইচ্ছা তোমার হরিষে করিলামিশ্র দিব্য উপহার রন্ধনের স্থান উপস করি ভালো দিলেন সকল সজ্জ রন্ধন করিতে সন্তোষে ব্রাহ্মণ বর করিয়া রন্ধন বসিলেন কৃষ্ণেরে করিতে নিবেদন সর্বভূত অন্তর্যামী শ্রী মনে আছে মনে রে বিপ্রেরে দিবেন্দ ধ্যান মাত্র করিতে লাগিলা বিপ্রবর সন্মুখে আইলা প্রভু শ্রীগৌর সুন্দর ধুলাময় সর্বঙ্গ মূর্তি দিগম্বর অরুণ নয়ন কর চরণ সুন্দর হাসিয়া বিপ্রের অন্ন লৈলাসি করে এক গ্রাস খাইলেন দেখে বিপ্র বিপ্রে হায় হায় করি ভাগ্য বন্ত বিপ্র ডাকে অন্ন চুরি করিলে চঞ্চল বালকে আশিয়া দেখেন জগন্নাথ মিশ্রবর ভাত খায় হাসে প্রভু শ্রী গৌর সুন্দর হোধে মিশ্র ধাইয়া যায়েন মারিবারে সম্ভ্রমে উঠিয়া বিপ্র ধরিলেন করে বিপ্র বলে মিশ্র তুমি বড় দেখি আর্য কোন জ্ঞান বালকের মারিয়া কি কার্য ভালোবন্দ জ্ঞান যার থাকে মারিতারে আমার শপথ যদি মারহ উহারে দুঃখে বসিলেন মিশ্র হস্ত দিয়াশিরে মাথা নাহি তোলে মিশ্র বচন নাচপুরে বিপ্র বলে মিশ্র দুঃখ না ভাবি মনে যে দিনে যে হবে তাহা ঈশ্বর জানে ফলমূল আদি গৃহে যে থাকে তোমার আনি দেহ আজি তাহা করিব আহার মিশ্র বলে মরে যদি থাকে ভিত্ত জ্ঞান আরবার পাক করো করি দেহ স্থান গৃহে আছে রন্ধনের সকল সম্ভার পুনঃপাক করো তবে সন্তোষ আমার বলিতে লাগিলা যত ইষ্ট বন্ধুগণ আমার সভা চাহি তবে কর হ রন্ধন বিপ্র ইচ্ছা তোমা সবা কার করিব রন্ধন সর্বথায় পুনর্বার হরিষ হইলা সবে বিপ্রের বচনে স্থান উপস করিলেন সবে ততক্ষণে রন্ধনের সজ্জানি দিলেন তরিতে চলিলেন বিপ্রবর রন্ধনও করিতে সবেই বলেন শিশু পরম চঞ্চল আর বার পাছে নষ্ট কর এ সকল রন্ধন ভোজন বিপ্র করে ন আর বাড়ি লয়ে শিশু রাখ হতাবৎ তবে শচী দেবী পুত্রে কোলে তো করিয়া চলিলেন আর বাড়ি প্রভুরে লইয়া সব নারীগণ বলে শোনরেমাই এ মত করিয়া কি বিপ্রের অন্ন খাই হাসিয়া বলেন প্রভু বদনে আমার কি দোষ বিপ্র ডাকিলা আপনে সবেই বলেন ও নিমাই ঢাঙাতি কি করিবা এ তোমার গেল জাতি কোথাকার ব্রাহ্মণ কোন কুল তার ভাত খাই জাতি রাখিবা কেমনে হাসিয়া কহেন প্রভু আমি যে গোয়াল ব্রাহ্মণের অন্ন আমি খাই সর্বকাল ব্রাহ্মণের অনে কি গোপের জাতি যায় এত বলি হাসিয়া সবার প্রভু চায় নিজ তত্ত্ব প্রভু করেন ব্যাখ্যান তথাপিনা বুঝে কেহ হেন মায়াতান সবে হাসেন শুনি প্রভুর বচন বক্ষ হইতে এড়িতে কাহার না হিমন হাসিয়া যায়েন প্রভু যেজনার কোলে সেই জন আনন্দ সাগর মা ঝে বুলে সেই বিপ্র পুনর্বার করিয়া রন্ধন লাগিলেন বসিয়া করিতে নিবেদন ধ্যানে বালগোপাল ভাবেন বিপ্রবর জানিলেল গৌরচন্দ্র চিত্তের ঈশ্বর মহিয়া সকল অতি অলক্ষিতে আইলেন বিপ্রস্থানে হাসিতে হাসিতে অলক্ষিতে এক মুষ্ঠি অন্ন লয়া করে খাইয়া চলিলা প্রভু দেখে বিপ্রবরে। হায় হায় করিয়া উঠিল বিপ্রবর, ঠাকুর খাইয়া ভাত দিল এক র সম্ভ্রমে উঠিয়া মিশ্র হাতে বাড়ি লইয়া ক্রোধে ঠাকুরে লইয়া যায় ধা মহাভয়ে প্রভু পলাইলা এক ঘরে प्रधे मिश्र थक तर्ज गर्ज कर मिस्र बोले आजी देख कर तोर कार्य तोर मते परम अब हेन महा चोर शिशु कार घरे आत प्रधे मिश्र धाय प्रभु सबे धरिलें जत्न करिया मिश्रे मिस्र बोले एहारे সবেই বলেন মিশ্র তুমি তৌদার উহারে মারিয়া কোন সাধুত্ব তোমার ভালোমন্দ জ্ঞান নাহি উহার শরীরে পরম অবধ যে এমন শিশু মারে মারিলেই কোন বা শিখিবে হেন নয় স্বভাবেই শিশুর চঞ্চলমতি হয় আথে ব্যথে আসি সেই তৈর্থিক ব্রাহ্মণ মিশ্রের ধরিয়া হাতে বলে নবচন বালকের নাহি দোষ শুনো মিশ্র রায় যে দিনে যে হবে তাহা হইবারে চায় আজি কৃষ্ণ অন্য নাহি লিখেন আমারে সবে এই মর্মকথা কহিলু তোমারে দুঃখে জগন্নাথ মিশ্র নাহি তোলে মুখ মাথা হেট করিয়া ভাবেন মনে দুঃখ কেন সময়ে বিশ্বরূপ ভগবান সেই স্থানে আইলেন মহাজ্যোতির ধাম সর্ব অঙ্গে নিরুপম লাবণ্যের সীমা চতুর্দশ ভুবনেও না ক উপমা স্কন্দেয সূত্র ব্রহ্ম তেজ মূর্তিমন্ত মূর্তিভেদে জন্মিলা আপন নিত্যানন্দ সর্বশাস্ত্রের অর্থ সদা স্ফুরয়ে জুহায় কৃষ্ণভক্তি ব্যাখ্যামাত্র মাত্র কর এ সদায় দেখিয়া অপূর্ব মূর্তি কর্তিক ব্রাহ্মণ মুগ্ধ হইয়া এক দৃষ্টে চাহে ঘন ঘন বিপ্র বলে কার পুত্র এই মহাশয় সবেই বলেন এই মিশ্রের ত নয় শুনিয়া সন্তোষে বিপ্র কইলা লিঙ্গন, ধন্য পিতা মাতা যার হ্যানন্দন বিপ্ররে করিয়া বিশ্বরূপ নমস্কার বসিয়া কহেন কথা অমৃতের ধার शुभ दिने महाभाग्य रुमी हेन अतिथि जहाार गृह जगत सदी से तुम आत्मानंदे पुर्ण कर भ्रमण भाग्य बड़ तुम्हें हेन अतिथिमार अभाग्यवा की कहास तुम्हार तुम उपवास कर घरे सर्वथाता हार अमंगल फल धरे হরিষ পাইনু বড় তোমার দর্শনে বিষাদ পাইনু বড় এসব শবনে বিপ্র বলে কিছু দুঃখ না ভাবি হো মনে ফলমূল কিছু আমি করিব ভোজনে বনবাসী আমি অন্য কোথায় বা পাই প্রায় আমি বনে ফল মূল মাত্র খাই কদাচিৎ কোন দিবসে বা খাই অন্ন সেহ যদি নির্বিরোধে হয় উপসন্ন যেন সন্তোষ পাইলাম তোমা দর্শনে তাহাতেই কোটি কোটি করিল ভোজনে ফলমূল নৈবেদ্য যে কিছু থাকে ঘরে তাহা আজি করিব আহারে উত্তর না করে কিছু মিশ্র জগন্নাথ দুঃখভাবে মিশ্র শিরে দেয়া দুই হাত বিশ্বরূপ বলেন বলিতে বাসী ভয় সহজে করুণা সিন্ধু তুমি মহাশয় পর দুঃখে কাতর স্বভাব সাধুজন পরেরও আনন্দ সে বারায় নুখন এতে আপনে যদি নিরালস্য হইয়া কৃষ্ণের করো রন্ধন করিয়া তবে আজি আমার গোষ্ঠীরও যত দুঃখ সকল ঘুচয়ে পাই পরানন্দ সুখ বিপ্র বলে রন্ধন করিল দুইবার তথাপিও কৃষ্ণ না দিলেন খাইবার তেই বুঝিলাম আজি নাহি ক লিখন কৃষ্ণ ইচ্ছা নাহি কেন কর যতন কোটি ভক্ষ দ্রব্য যদি থাকে নিজ ঘরে কৃষ্ণ আজ্ঞা হইলে সে খাইবারে পারে যেদিনে কৃষ্ণের যারে লিখন না হয় কোটি যত্ন করুক তথাপি সিদ্ধ নয় নিষাদের প্রহর দুই দুইও যায়। ইহাতে কি আর পাক করিতে জুয়ায়। অতে আজি যত্ন না করি ফল মূল কিছু মাত্র করি মু আহার বিশ্বরূপ বলেন নাহিক কোন দোষ তুমি পাক করিলে সে সবারও সন্তোষ এত বলি বিশ্বরূপ ধরিলা চরণ সাধিতে লাগিলা সবে করিতে রন্ধন বিশ্বরূপে দেখিয়া মোহিত বিপ্লব করিব রন্ধন বিপ্র করিলা উত্তর সন্তোষে সবেই হরি বলিতে লাগিল স্থান উপস্কার সবে করিতে লাগিল হাতে ব্যথে স্থান করি সর্বজনে রন্ধনের সামগ্রী আনিলা ততক্ষণে চলিলেন বিপ্রবর করিতে রন্ধন শিশু আবরিয়া রহিলেন সর্বজন ফলাইয়া ঠাকুর আছেন যেই ঘরে মিশ্র বসিয়েলেন সেই ঘরেরও দুয়ারে সবেই বলেন বান্ধ বাহির দুয়ার বাহির হইতে যেন নাহি পারে আর মিশ্র বলে ভালো ভালো এই যুক্তি হয় বান্ধিয়া দুয়ার সবে বাহিরে আছয় ঘরে থাকি স্ত্রীগণ বলে ন চিন্তা নাই নিদ্রা গেল আর কিছু না জানেনি মাই এই মতে শিশু রাখিলেন সর্বজন বিপ্রের হইল কতক্ষণে তে রন্ধন অন্ন বস করি সেই সুকৃতি ব্রাহ্মণ ধ্যানে বসি কৃষ্ণরে করিলা নিবেদন জানিলেন অন্তর্জামী শিশুচি নন্দন চিত্তে আছে বিপ্ররে দিবেন দর্শন নিদ্রাদেবী সবারই ঈশ্বর ইচ্ছায় মহিলেন সবেই অচেষ্ট নিদ্রা যায় যে স্থানে করেন বিপ্র অন্য নিবেদন আইলেন সে স্থানে শিশন বালক দেখিয়া বিপ্র করে হায় হায় সবে নিদ্রা যায় কেহ শুনিতে না পায় তহু বলে অয়ে বিপ্র তুমি তৌদার তুমি আমার ডাকিয়ানো কী দোষ আমার মোর মন্ত্র জপি মোরে করো আহ্বান রহিতে নাহি পারি আমি আসি তোমার স্থান আমারে দেখিতে নিরবধি ভাব তুমি অতএব তোমারে দিলাম দেখামি সেইখানে দেখে বিপ্র পরমুত শঙ্খ চক্রগদা পদ্ম অষ্টভুজ রূপ এক হস্তে নবনীত আর হস্তে খায় আর দুই হস্তে প্রভু মুরলী বাজায় শিবশ কৌস্তবক্ষে শবে মনিহার। সর্ব দেখি দেখে রত্নময় অলঙ্কার নবগুঞ্জা বেড়া শিখি পুচ্ছ শোভে শিরে চন্দ্র মুখে অরুণ অধর শোভা করে হাসিয়া দোলায় দুই নয়ন কমল বৈজন্তী মালা দোলে মকর কুণ্ডল চরণারবিন্দে শোভে শ্রীরত্ন রূপুর নখমণি কিরণে তিমির গ্যাল দূর অপূর্ব কদম্ব বৃক্ষ দেখে সেইখানে বৃন্দাবনে দেখে নাদ করে পক্ষীগণে গোপগোপী গাভীগণ চতুর্দিকে দেখে যাহা ধ্যান করে তাই দেখে পর থেকে অপূর্ব ঐশ্বর্য দেখি সুকৃতি ব্রাহ্মণ আনন্দে মূর্ছিত হইয়া পড়িলা তখন করুণা সমুদ্রপ্রভু শ্রী গৌর সুন্দর শ্রীহস্ত দিলেন তার অঙ্গেরও উপর সিহস্ত পরশে বিপ্র পাইলা চেতন আনন্দে হইল জর নাশ ফুরে বচন পুনপুন পুনঃ মূর্ছা বিপ্র যায় ভূমিতলে পুনঃ উঠে পুনঃ পড়ে মহাকুতুহলে কম্পসেদ পুলকে শরীর স্থির নহে নয়নের জলে যেন গঙ্গা নদীবহে খনেকে ধরিয়া বিপ্র প্রভুর চরণ করিতে লাগিলা উচ্চ রবেতে ক্রন্দন দেখিয়া বিপ্রের শ্রী গৌর সুন্দর হাসিয়া বিপ্রের কিছু করিলা উত্তর প্রভু তুমি শুনে শুনেপ্র নিরবধি ভাব তুমি দেখিতে আমারে অতএব আমি দেখা দিলা তোমারে আর জন্মে এই এইরূপে নন্দগৃহে আমি দেখা দিল তোমারে না স্মরতাহা তুমি যবে আমি অবতীর্ণ হইলাঙ্গ ফুলে সেহ জন্মে তুমি তীর্থ কর কৌতূহলে দৈবে তুমি অতিথি হইলানন্দ ঘরে এই মতে তুমি অন্ন নিবেদ আমারে তাহাতেও এই মতো করিয়া কৌতুক খাই তোর অন্ন দেখাইলু এইরূপ এ থেকে আমার তুমি জন্মে জন্মে দাস দাস বিনু অন্ন মোর না দেখে প্রকাশ कहिलाम तुमारे एसब गोप्य कथा का कारो स्थान इि कह सर्वथा जबत थकोए मोर यवताराव कहि मु संहार संकर्तन आरम्भेमार अवतार कराय मु सर्वदेशे कीर्तन प्रचार ब्रह्मदिजे प्रेम भक्ति जोगवांछा कर मु सर्वप्रति घरे घरे কতদিন থাকি তুমি অনেক দেখিবা, এসব আখ্যা নেবে কারে না কহিবা কেনমাতে ব্রাহ্মণের শ্রী গৌর সুন্দর কৃপা করে আশ্বাসিয়া গেলা নিজ ঘর পূর্ববত শুইয়া থাকিলা শিশুভাবে যোগ নিদ্রা প্রভাবে কেহ নাহি জাগে অপূর্ব প্রকাশ দেখি সেই বিপ্লবর আনন্দে পূর্ণিত হইল সর্বকলে বর সর্ব সেই অন্য করিয়া লেপন কান্দিতে কান্দিতে বিপ্র করে ভোজন। নাচে গায় হাসে বিপ্র করে হুংকার জয় বাল গোপাল বল এ বারবার বিপ্রের হুংকারে সবে পাইলা চেতন আপনা সম্বরী বিপ্র কইলা, চমন নির্বিঘ্নে ভোজন করেন বিপ্রবর দেখি সাবে সন্তোষ হইল হুতর সবারে কহিতে মনে চিন্ত ব্রাহ্মণ ঈশ্বর চিনিয়া সবে পাউকোচন ব্রহ্মা শিব যাহার নিমিত্ত কাম্য করে হেন প্রভু অবতরী আছে বিপ্র ঘরে সে প্রভুরে লোক করে শিশু জ্ঞান কথা কহি সবেই পাউক পরিত্রাণ প্রভু নিবারণ এই ভয়ে আজ্ঞাভঙ্গ ভয়ে নাহি কহে চিনিয়া ঈশ্বরে বিপ্র সেই নবদ্বীপে রহিলেন গুপ্ত ভাবে ঈশ্বর সমীপে ভিক্ষা করি বিপ্রবর বিপ্লব স্থানে, ঈশ্বর আসিয়া দেখে প্রতিদিনে দিনে বেদগোপ্প সকল মহাচিত্র কথা ইহার শ্রবণে কৃষ্ণ মিলয়ে সর্বথা আদি খণ্ড কথা যেন অমৃত শ্রবণ জহি শিশুরূপে ক্রীড়া করে নারায়ণ সর্বলোখ চূড়ামণি বৈকুণ্ঠ ঈশ্বর লক্ষ্মীকান্ত সীতা কান্ত শ্রীগৌর সুন্দর ত্রেতা যুগে হইয়া যে রামলক্ষণ, লক্ষ্মণ নানা মতে লীলা করি বধিলা রাবণ হইলা দাপর যুগে কৃষ্ণ শঙ্কর নানা মতে করিলেন ভ্রুবার খণ্ডন মুকুন্দ অনন্ত যারে সর্বভেদে কয় শ্রী চৈতন্য নিত্যানন্দ সেই সুশ্চয় শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যান বৃন্দাবন দাস তছু পদ যুগে গান ইতি চৈতন্য ভাগবত আদি খণ্ডে तैर्थिप्रान्न भोजनम नाम पंचम